السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بإحسان الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا اكرم الاكرمين اما সুপ্রিয় পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারক বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে কারণ কবিরাগুনা আজ আমাদের মাঝে সহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে আমরা অনেকে নিজেরাও করছি আবার অনেকে কবিরাগুনা হওয়ার পরিস্থিতি তৈরি করে দিচ্ছি আবার অনেকে কবিরাগুনা তা জানি না অথবা বুঝি না আর তাই কবিরা গুনার ব্যাপারে কোনিরা গুণা এর পরিচয় করে আমরা তৌবা করতে পারি এবং আল্লাহ সুফান নিষিদ্ধ এই অপরাধ থেকে বেছে নিজেরা হতে পারি সার্থক দুনিয়ায় আর পরকালে আল্লাহ সুফান তোমাদের সকলকে তৌফিক দিন আমিন বন্ধুগণ আজকে একটি কবিরা গুনা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো বিচারক বা হাকিম এর দুর্নীতি বিচার কার্য করতে গিয়ে বিচারকের দুর্নীতি আল্লাহ তা নিষেধ করেছেন হারাম করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম তা নিষিদ্ধ করেছেন এবং বিচারক বিচারের দণ্ড যার হাতে पारे एपासपर सब जगह विचार प्रतीक हल दारी पाल्ला जे दिपाल्लार दारि दुदिक समान उचु अथवा नीचू है समान तो विचारक जार हाथ दाड़ी पाल्ला जाते कौन भाव दुर्नीति ना करें कारण तार दुर्नीति कपिरा गुना এতে কেবল তিনি নিজেই ধ্বংস হন না বিচার প্রার্থী আর বিচার সবাই কি ক্ষতি করেন ধ্বংস করেন সমাজকে ধ্বংস করে। কারণ একটি সমাজ সুস্থ অবস্থায় টিয়ে থাকার জন্যে যে কয়টি অর্গান যথার্থ থাকা উচিত ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই মোহাম্মদুর রসুল উল্লাহ সালতাল আলী হুসাল্লাম তিনি যখন রাষ্ট্র এবং সরকার প্রধান ছিলেন প্রধান বিচারপতি তিনিই ছিলেন विचार मूल करतृत्व तार हाथ छिल बड़ अमान दार पाल्लापाशपा क्यों जदिमता ध्वस हो जाए समाज सत्ता हारिए जाए न्याय विचार हारिए जावा मान हल अंधकार घरीभूत हो जावा तई विचारक दुर्नीति विचारक कर विचारक अपराध कबीरा गुणा আব্দালা এবং তার রসুল বন্ধুগণ আমরা এই ব্যাপারটা নিয়ে খুব একজন বিচারক কিভাবে কিভাবে অন্যায় করতে পারে আর কোন অন্যায়টা কোন অবিচারটা কবিরাগুনা। গোনা প্রথমত আমরা দেখতে পাই একজন বিচারক তার বিচার কার্য করতে গিয়ে তিনি যে মানদণ্ড অনুসরণ করে বিচার করবেন ওই মানদণ্ডের নির্দিষ্ট করায় কোন মানদণ্ডের তিনি বিচার পরিচালনা করবেন ওই মানদণ্ডের ভিত্তিতেই হয়তো জুলুম হয় অবিচার হয় দুর্নীতি হয় কারণ বিচারের জন্যে যে স্থায়ী মানদণ্ড সকলের সমান অধিকার নিশ্চিত করার জন্য যে মানদণ্ড মজলুমের আর্তনাদ বন্ধ করার জন্য যে মানদণ্ড এটা হওয়া উচিত আকাশ আর জমিনের সষ্টা যিনি তার দেয়া মানদণ্ড সুতরাং আকাশের জমিনের সষ্টা কর্তৃক প্রদত্ত মানদণ্ডের ভিত্তিতে যদি বিচার কার্য না হয় ওই বিচারটা জুলুম আর যিনি করেন তিনি জুলুম করেন তিনি কবিরা গুনায় লিপ্ত আর এর দ্বারা কবিরা গুণা ছড়িয়ে দেন তার মানে সহজ ভাষায় আল্লাহর আইন দিয়ে বিচার না করাটা বিচারকের দুর্নীতি এর দ্বারা তিনি নিজেও কবিরা গুণা করেন সবাইকে ধ্বংস করে দেন আল্লাহ বাদ দিয়ে মন করা নিজেদের এটাকে যদি আমরা ব্যাখ্যা করে বলি দেখুন আল্লাহ সফল মোহাম্মদুর রসুল উল্লাহ সালুতাল আলী গুসালামের মাধ্যমে অনন্তের সকল মানব আর দানবের সকল অবীমাংসিত বিষয় সমাধান করার জন্যে বিধান ঘোষণা করেছেন বিচারের জন্য মান দণ্ড ঘোষণা করেছেন নির্ধারিত কিছু ব্যাপারে নির্ধারিত প্রদত্ত বিচারের এই মানদন্ড ফলো করলে সবার জন্য কল্যাণ যে করবে না তার জন্য অকল্যাণ তা সে কবিরাগুনায় লিপ্ত সবাই কি কবিরা জড়িয়ে দিচ্ছে আর এই কথাটা পর আলাম আলী তিন ভাবে বলেছেন বলছেন নব্বুল আলামিন যে বিচারক আমার দেয়া আমার নাজিল করা মানদণ্ডের ভিত্তিতে বিচার ফায়সালা করে না সে কাফের অন্য বলছেন হল ফাসেক আল্লাহর দেয়া মানদণ্ডের ভিত্তিতে বিচার ফায়সালা করে না তারা ফাঁসে রব্বুল আলমিন একটি কাজের একটি অপরাধের জন্য তিনটি পরিণামের কথা বললেন তার মানে সবার জন্য একই ধরনের নয় সবাই একই কাতারের হয় না কেউ ফাঁসেক কেউ কাফের কেউ জালেম আর জালেম মানে সর্বসম্মতির কমে মুশরিক কেউ মুশরিক কেউ বা কাফের কেউ বা ফাঁসেক এবার আমরা অনেকেই বলতে পারি পৃথিবী কোন দেশে কোন জায়গায় বিচার ফয়সালা আল্লাহর আইন অনুযায়ী হ্যাঁ কিছু কিছু জায়গায় রয়েছে যেমন আমরা বলতে পারি সৌদি আরব নাম ধরেই বলা যায় একটি রাষ্ট্র যার বিচার ফয়সালা শতভাগ রব্বুল আলমিনের বলে দেয়া মান দণ্ডের ভিত্তিতে কোরআন এবং সন্ন্যার দণ্ডের ভিত্তিতেই তাদের বিচারের দণ্ড পরিচালিত হয় কিন্তু এছাড়া আর কোথায় তবে আবার এই ক্ষেত্রে গোলক ধাঁধার সৃষ্টি হয়েছে আল্লাহর আইন আমরা সবাই চাই তাই বলে কি মারামারি করে কাটাকাটি করে সন্ত্রাস করে ভয় দেখে অবশ্যই না আল্লাহ বিচারের মূল দণ্ড হিসেবে নীতি হিসেবে রব্বুল আলমিন প্রথম যে বক্তব্য দিয়েছে ওয়ান বিলাহ বিলাহাদ হুকুম করবা আদলের সাথে বিচার ফায়সলা করবা ন্যায়ের সাথে কল্যাণের সাথে সকলের অধিকার নিশ্চিত করার সাথে আদল ন্যায় বিচার মুখ দেখে নয় পরিচয় অপরিচয়ের ভিত্তিতে নয় ধর্ম অধর্মের ভিত্তিতে নয় বিচার সবার জন্য সমান হবে তবে না হতলা বিচার কার্য পরিচালনার জন্যে এই পৃথিবীর স্বাভাবিক গতি এবং মানুষের জীবনযাত্রার ফ্লো ঠিক রাখার জন্যে যে আইন দিয়েছেন এই আইনের কিছু অংশকে বলে ক্যাসাস অর্থাৎ আল্লাহ সুফহান আওতার প্রদত্ত আইন বিচার ফয়সলার মূল বৃত্তির একটা অংশের নাম হলো ক্যাসাস আর ক্যাসাস হলো নির্ধারিত কিছু অপরাধের বিপরীতে শাস্তি রব্যুল আলমীন দিয়েছেন তা হল হত্যার বিপরীতে হত্যা দুই নম্বর অত হান দিয়েছেন হুদুদ নির্ধারিত কিছু অপরাধের বিপরীতে নির্ধারিত শাস্তি যেমন চুরের হাত কাটা বিবাহিত বেবিচারী কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করা আর তিন নম্বর তাদির। তার মানে হুদুদ এবং কেসাঁস এর পরে সবগুলো হলো তাদির সরাসরি কোরআন এবং সুনার বিপরীত নয় এমন যে কোনো আইন সমসাময়িক আলোচনা আলোচনা, উপস্থাপনার পরে কোরআন এবং বিপরীত নয় এমন যে কোনো আইন করতে পারে সমাজের লোকজন তাদের সমাজ ঠিক রাখার জন্যে যেটা কোরআন এবং সুনার বিপরীত নয় তাকে বলে তাদের তো হুদুদ কেসাস এবং তাদের এর ভিত্তিতে বিচার ফায়সালো হবে তবে বিচারের মূল তত্ত্ব হলো মানুষের মধ্যে ন্যায় বিচার করতে হবে আধি কখনো অনুরাগ বিরাগ ভালোবাসা প্রিয়তমতা পরিচয় অপরিচয়ের ভিত্তিতে কারো জুলুম করা যাবে না কারো শত্রুতার কারণে তার প্রতি অবিচার করব না অবশ্যই না বলে নিষেধ করেছেন বন্ধুগণ বিচারকের দুর্নীতির এই প্রসঙ্গ আরো কি কিভাবে হতে পারে আমরা আলোচনা করব। আমাদের আমি মোহাম্মদ বদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা আরবি ভাষা নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও করে. দেখুন এসো কোরআনের প্রতি বুধবার রাত সাড়ে সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়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 প্রতি বৃহস্পতিবার রাত 6:30 টায় আপনার সম্প্রচার সকাল 9:30 টায় বাংলাদেশে টিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুগণ ছুটি বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম রব্বুল আলমিন বলেন ওয়া লা ইজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আন লা তা'দিলু ই'দিলু হুয়া اقরব للتقাربونল বলেন কোন জাতির সাথে শত্রুতা বিরুদের কারণে যাতে তাদের প্রতি অবিচার তোমরা না করো বরং ন্যায় বিচার আইনের সুতরাংকূলে থেকে যে কোনো নতুন আইন হতে পারে যেমন মানি লন্ডারিং আইন কোরআন এবং হাদিসে খুঁজে পাওয়া যাবে না কিন্তু বর্তমান পৃথিবীর অর্থ পাচার বন্ধ করার জন্য রাষ্ট্র করা উচিত করতে পারে এটা শরীয়তের বিরুদ্ধে নয় বিভিন্ন ধরনের আইন হ্যাঁ শরীয়তের অনুকূলে শরীয়তের ভিতরে থেকে করবে আর এর ভিত্তিতে বিচারক বিচার ফায়সালা করবেন তবে সবচাইতে বড় কথা হবে বিচার হবে ন্যায় বিচার সবার জন্যে সমান শত্রুর জন্যেও তার অধিকার নিশ্চিত রাখা দ্বিতীয় প্রসঙ্গ বিচারক তার দুর্নীতি বা বিচারক কিভাবে কবিরা গুণাহে লিপ্ত হয় তার দ্বিতীয় প্রসঙ্গটা হলো। যে বিচারক বিচার ফয়সলা করতে গিয়ে বিভিন্নভাবে ব্যয়াস্ট অথবা একপক্ষ অবলম্বন করে বিচারক যদি একপক্ষ অবলম্বন করে তা হোক তার পদত্ব গাইডের কারণে অথবা নিজের মনের কারণে এটাও তার কবিরা গোনা প্রথমত হল বিচার করার যে নীতিমালা যে দণ্ডবিধির ভিত্তিতে বিচার ফয়সালা হবে তাহা চাই কোরআন এবং শুনার অনুকূলে হুদুদ এবং কেশাহাসের পরে তাদির অবশ্যই কোরআন শুনার অনুকূলে প্রতিকূলে নয় বিপক্ষে নয় অপরদিকে বিচার ফায়সলা করতে গিয়ে একপক্ষ অবলম্বন অথবা কোনোভাবেই ভায়াস্ট তা আইনের ভিত্তিতেই হোক निजे मन चेतनार अवचेतर भित हक हवा जागना बंधुगण विचारक सबाई हे सबाई हवा उचित ना विचार फैसला करार चेयर ते बसते उचित जरा ठंडा माथाय सकल परिस्थिति शांत थेग अनुर ঝুকে পড়া অথবা প্রতিহিংসা করা থেকে মুক্ত সত্যি বিচার করবে জেনে বুঝে এবং বিচার করার জন্য পঞ্চ ইন্দ্রিয় উন্মুক্ত রাখতে হবে বিচার ফায়সলা করার জন্যে জানার চেষ্টা করতে হবে তাকে পড়তে হবে বুঝতে হবে যে বিষয়ে ফয়সলা দেবে ও বিষয় সংশ্লিষ্ট সকল বিষয় তাকে ঘাটতে হবে জেনে বুঝে তাকে রায় দিতে হবে অলস জানার ক্ষমতা নাই বুঝতো না তাকে বিচারক বানানো যাবে না বরং এমন কাউকে বিচারক বানানো বা বসানো কবিরা গুণা এর দ্বারা কবিরাগুনা ছড়ায়। যে সহযোগিতা করে যে করে সবাই এর সাথে জড়িত। আল্লাহ হেদায়তনীব করুন বন্ধুগণ তাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল তাল আলী বিচারক যারা বিচার করে তাদেরকে তিন ভাগে ভাগ করেছেন আদি শরীফে আসছে বিচারক হয় তিন প্রকার এদের এক প্রকার জান্নাতে যাবে আর দুই প্রকার যাবে। প্রথম যে প্রকার বিচারক তারা হল সংশ্লিষ্ট বিচার্য বিষয়কে বিশ্লেষণ করে আদ্যপান্ত জানে সত্য ভালো করে বুঝে তারপর ন্যায়ের দণ্ড প্রতিষ্ঠিত রাখার জন্য রায় ঘোষণা করে অর্থাৎ से आवेग अनुर मुक्त सत्य बुझे जाने और सत्य राय रसुल्लातेक प्रकार विचारक आत्य बुझेना विचार्य विषय भलोक बुझेनामनी राय दिए देबुल आर्मी हबीब बोल से विचारक चेयर बसार अनुपजुक्त সে জাহান্নামে যাবে তৃতীয় আরেকটি হল বিচারকের চেয়ারে বসেছে বুঝেও সত্য কিন্তু সত্য বুজার পরেও মিথ্যা রায় প্রদান করে সে জাহান্নামে যাবে সুতরাং বন্ধুগণ বিচারের চেয়ারে বসে বিচারক কর্তৃক রায়ে প্রদানের নীতিমালা এবং चार्य विषय सम्पर् यथार्थ ज्ञान अर्जन करा एवं सत्य प्रतिष्ठार जो रायार ऊपर भित्तीचारे दुर्नीति चले टूटाल प्रक्रिया जेटा अन्या जेटा असत्य सब हलो कबीरा गुना अर्थात विचारक योग्यता नाई तरह कविर गुना विचार्य विषय सम्पर् ज्ञान नाई अर्जन चेषा करा কবিরাগুনা বিচার্য বিষয়ে সত্য আর মিথ্যা ফারাক করার জন্য সে চেষ্টা করেনি বুঝতে চেষ্টা করেনি। এমনি রায় দিয়ে কবিরা গুণা আবার হয়তোবা সত্য বুঝেছে রায় দিল না অথবা আটকায়ে দিল সত্য আটকায়ে দিল প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিল এটাও কবিরাগুনা আজকে এমন কবিরাগুনা হচ্ছে না বন্ধুগণ আমরা যদি একেবারে কোর্ট আর আদালতের আঙ্গিনা থেকে বিচার্য বিষয়গুলোকে অন্তত নিজেদের পারিবারিক সামাজিক গণ্ডিতেও নিয়ে আসি তাহলে অন্তত দেখুন পারিবারিক পর্যায়ে পরিবারের যিনি কর্তা যিনি মুরব্বী তিনিও তো বিচার করেন রায় দেন পরিবারের কর্তা বিচার করতে গিয়ে রায় দিতে গিয়ে যদি সত্য অবলম্বন না করে কবি রাখু আজকের কয়টা পরিবারে আজ सत्य अवलम्बने गृहकर्ता कर सत्यर पक्षे न्याय पक्षे सकल सकल सदस्य निश्चित सत्य अधिकार पक्षे राय कबीरा को नव्लामिदी शुद्ध तईना सामाजिक पर सामिक पर्या आज के तो खूब दुर्भाग्यजनक सत्य हमारे देश और जीते अनेक जगह সালিসি বৈটকের মাধ্যমে অনেক অমিমাংসিত বিষয় মীমাংসা করার ব্যাপারটা স্বীকৃত কিন্তু কয়টি সালিসি বৈঠকে কয়জন সালিশ করতে গিয়ে সত্যের পক্ষে বরং অনেক গল্পের মতো কথা শোনা যায় সিগারেট খেয়ে এক কাপ চা খেয়ে সামান্য কিছু টাকা পেয়ে বিভিন্নভাবে বিচার খেয়ে প্রহসনে পরিণত করা হচ্ছে শুধু তাই না কখনো কখনো পরিকল্পিতভাবে ভাবে বিচারকের উপর চাপ সৃষ্টি করে বিচারকে পাল্টানো হচ্ছে এমনটা যারা করেন এ টু জেড যারা জড়িত সবাই কবিরা গুণায় লিপ্ত আর যখন কোনো জাতিতে বিচারকে প্রহসনে পরিণত করা হয় ওই জাতি আর সমৃদ্ধ জাতি হতে পারে না যারা এমনটা করে তারা বেশি দিন টিকে থাকতে পারে না উল্টে যায় তখ্ত কারণ বিচারের পূর্ণ পুণ্যত্তে বসে যদি কেউ উল্টাপাল্টা করে নজরুল তো বলেছেন পুণ্যত্তে বসিয়া যে করে তখ্তের অপমান রাজার রাজা যে তার হুকুমেই যায় তার গর্দান, বিস্তি রাজত্ববাই হয়ে এলো ওই শেষ বিশ্বের যিনি সম্রাট তারি হইবে সর্বদেশ আক্ষেপ করে কবিতা বলেছেন সুতরাং আজকে আমাদের প্রত্যেকের বিচার্য হওয়া উচিত বিশ্লেষণ করা উচিত বিচার্য বিষয়ে প্রতিষ্ঠা হচ্ছে কিনা না বিচারক কর্তৃক অন্যায় করে মিথ্যার প্রতিষ্ঠা হচ্ছে সত্য শিকার হচ্ছে বন্ধুগণ শুধু তাই না বিচার বিচার অবশ্যই সত্য হওয়া উচিত আল্লাহ সুফান বিচারক হাকিম, তিনি নিজের বিচারিক ক্ষমতা প্রয়োগ করার জন্য তিনি বাসির সবকিছু শুনেন সবকিছু দেখেন আজকে আমরা বিভিন্নভাবে যাদেরকে বিচারক বলছি বা নিয়োগ দিচ্ছি বা দেখছি কদ্দুর যোগ্যতা রয়েছে লেখা পড়া রয়েছে কদ্দুর পঞ্চ ইন্দ্রিয়তার সজাগ রয়েছে কদ্দুর স্ব তার সততা রয়েছে বিশ্লেষণ করা উচিত পরীক্ষা নেওয়া উচিত কেবলমাত্র বিভিন্ন ধরনের অযাচিত বিষয়কে বিচার্য করে নিয়োগ দেয়া উচিত না যারা দেবেন সবাই কবিরা গুনিপ কারণ এর দ্বারা কন্টিনিউ প্রসেসে অপরাধ হচ্ছে একটি অপরাধের দ্বারা অসংখ্য অপরাধ জন্ম নিচ্ছে মানে একটি রায় যখন অন্যায়ভাবে হয় তখন একটা পক্ষ মজলুম হয় আরেকটা পক্ষ জালেম হয় জালেম বিচারকের কাদের উপর বন্দুক রেখে স্বীকার করে মজলুমকে সুতরাং এর দ্বারা মজলুমের আর্ত না দিয়ে পৃথিবী ভারী হয়ে ওঠে আজকে পৃথিবীর অনেক জায়গায় তো ঠিক এমনি বিচারের বাণী নিবৃতে কেদে বেড়ায় বিচারের বাণী নিবৃতে কেদে বেড়ায় কেন বিচারকদের যথার্থতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই, নাইলে বিচারের বাণী নিবৃতে কেঁদে বেড়াবে কেন। প্রচলিত হবে। বন্ধুগণ বিচারের বাণী নিবৃতে কেঁদে যাওয়া যাতে কোনো সমাজে অন্তত মুসলিম সমাজে ইমানদার সমাজে না হয় এই জন্যই আল্লাহ খান আহতলা এবং তার রসুল বলেছেন এটা হলো কবিরাগুনা আসুন না আমরা সবাই মিলে এ থেকে পাচার জন্য প্রত্যয় দীপ্ত শবতি উজ্জীবিত হই আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে কবিরা থেকে হেফাজত করুন বিচার এবং বিচার কার্যের যে কোনো দুর্নীতি থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুন আমিন আযামা ইনদি ওয়া আলমু ইনদ আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া أجرهم لهم أجرهم عند ربهم ولا خوص عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই dorp এর আসল সৌন্দর্য ও উন্নদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এল সোমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নই তাই আমি বেঁচে নেছি পিএসটিভিকে একটি আন্তর জাতি খেতি শম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল এত টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেয়া যাবে হ্যাঁ শوتي জৌতি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএসটিভি নাই কেন নয় उट रोड बर्मिंग एक तीन दुई तीन शून्य GB49-ARAY-3-000-18-08-18-123-08-18-38-8. BIC शून्य शून्य आठ तीन सुफ्टीआईसी जि peace TV मेल कर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 क्यों गुरुत्वपूर्ण जाना देखुमी समाज गुरुत्व बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग